ইবনু উমার রাজাহ হতে বণিত যে জনৈক পুরুষ তার স্ত্রীকে অপবাদ দিলে নাবি সাল্লু আলিয়া সাল্লাম উভয়কে শপথ করান এরপর বিচ্ছিন্ন করে দেন